স্বাগত জানাচ্ছি আলোচনা শুরু করেছি কিতাবুল আলমের মধ্যে হাদিস সেটি তার দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে আমরা সে দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ ওই ব্যক্তির প্রসঙ্গে যাকে কোন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হল এমতা অবস্থায় যে তিনি কোনো আলোচনার মধ্যে ব্যস্ত আছেন যে ব্যক্তি কোন আলোচনায় ব্যস্ত যখন তাকে কোন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় সে প্রসঙ্গে এই পরিচ্ছেদ ফায়তাম হাদিস অতঃপর সে ব্যক্তি তার যে কথায় তিনি ব্যস্ত ছিলেন সে কথা এবং সে আলোচনা শেষ করলেন আজাব আসা এল তারপরে তিনি প্রশ্নকারীর প্রশ্ন উত্তর দিলেন তার মানে হচ্ছে ইমাম বোখারি এই শিরোনামটা এনে বোঝাতে চাচ্ছেন এটাই হচ্ছে সন্না এবং হাদিস থেকে আমরা সেটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যখন কোন ব্যক্তিকে প্রশ্ন করা হয় আলোচনারত কোন ব্যক্তিকে যখন কোন প্রশ্ন করা হয় তখন সে ব্যক্তি আলোচনা আগে শেষ করবেন তারপরে প্রশ্নের উত্তর দিবেন ইমামুখারি রাহমাহুল্লা বলছেন হায়দাসানা মোহাম্মদ ইবনু সিনান কালা হায়দাস ও হায়দাসানী এবরাহিম এবনুল মুন্জর কালা হায়দাসানা মোহাম্মদ ইবনু ফুলাইহ কালা হায়দাসানী আবি قال حدثني هلال بن علي عن عطاء ابن يسار عن ابي هريره رضي الله عنه انه قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه ارابي فقال متى الساعه فما دار رسول الله صلى الله عليه وسلم يحدث فقال بعض القوم فقال بعض القوم سمع مقال فكره مقال وقال بعضهم بل لم يسمع حتى إذا قضى حديثه قال أين أراه السائل عن الساعة قال ها أنا يا رسول الله قال فإذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف يضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة إمام بخير رحمه الله তার সনদে আবু হুরায় আল্লাহ তহ থেকে করেন কিছু আলোচনা করছিলেন জনসমক্ষে কিছু একটা বিষয় একবার আলোচনা করছিলেন আচ্ছা এ সময় একজন গ্রামীণ ব্যক্তি তিনি যেহেতু সেই ব্যক্তি আসলেন এবং প্রশ্ন করলেন মাতাস কখন ক্যামত হবে ক্যামত কখন হবে রাসুল্লাহ তার কথা চালিয়ে যেতে থাকলেন মানে এমন ভাবে এখানে আর সেটা বর্ণনা আসেনি লোকটা প্রশ্ন করল কিন্তু রাসুল সাল্লাম তার আলোচনা চালিয়ে গেলেন আর আবাদ মন্তব্য করলেন না শুনেছেন কি শুনেন নাই এমন কিছু যখন রাসুল সাল্লাহ স্পষ্ট করলেন না তখন কি হল কয়েকজন ব্যক্তি বা কেউ কেউ বলল মাকাল বললাম রাসুল্লাহাম সে যা বলেছে এই নতুন রাবি গ্রামীণ ব্যক্তি এসে যা বলেছে তা শুনেছেন তবে তা অপছন্দ করেছেন তার এই বক্তব্যকে তিনি অপছন্দ করেছেন আর কেউ কেউ বলল বরং তিনি শুনেনি নাই শুনলে তো উত্তর দিতেন কিন্তু তিনি শুনেনি নাই এভাবে রসুল সাল সাল্লাম যখন তার আলোচনাটা শেষ করলেন তখন বললেন রাবি বললেন আমার মনে হয় এরকমই বলেছিলেন আইনাসা এল আনিস কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায় আলোচনা শেষে রাসুল্লাহ বললেন আর এভাবে এলো আনিস কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করারী ব্যক্তি কোথায় তার মনে হল এভাবে বলা হয়েছে তখন ওই গ্রামীণ ব্যক্তি সাহাবি তিনি বললেন আনাস হ্যা আনাইয়া রসুল্লাহ আমিয়া কানে বলা فاذا ضيعت الامانه তিনি বললেন যেহেতু কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তিনি বললেন যখন আমানত নষ্ট করা হবে ফান্তাদরসা তখন কিয়ামতের অপেক্ষা করবে আমানত নষ্ট غير اهله যখন উসদ আই উসনা যখন কোন বিষয় এমন ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়া হবে বা যখন কোন বিষয় দায়িত্ব এমন ব্যক্তির কাছে অর্পণ করা হবে যে তারা অনুপযুক্ত অথবা বলবো যখন কোন অনুপযুক্ত ব্যক্তির কাছে কোনো দায়িত্ব অর্পণ করা হবে তখন কে আমাদের অপেক্ষা করো তাহলে আমানত নষ্ট করার অর্থ হচ্ছে কারণ আমানত রক্ষা করে দায়িত্বশীল ব্যক্তিরাই উপযুক্ত ব্যক্তিরাই যারা উপযুক্ত নয় তাদের কাছে দায়িত্ব দেওয়া হলে সে আমাদের খেয়াল করবে এটাই নিশ্চিত আর যখন আমার হাতের খেয়াল করা হবে আমরা কেয়ামতের অপেক্ষা কর্লা সাল্লাম তিনি মাঝে মাঝে আলোচনা করতেন তিনি মানুষকে যেহেতু দিন শেখাতেন দিনের পয়গাম নিয়ে তিনি এসেছেন তিনি পয়গাম্বর তিনি রাসুল বার্তা বাহক ফলে তাকে কথা বলতেই হয় অহির জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে হয় তিনি পৌঁছে দিতেন সেটা এখান থেকে আমরা আরো একবার স্পষ্টভাবে জানলাম কারণ তিনি ম্যাজিল আলোচনা করতেন যাতে মানুষ তার কাছ থেকে জ্ঞান নিতে পারে ছিল একটা কাউন্সিল যেখানে মানুষ তার কাছ থেকে জ্ঞান শিখত द्वित अनेश् ग्राम थेके, दूर जीत कलचारे बजे रसुल्लम एक आलोचनार्थी प्रश्न बसलिय विषय रसुलसल्लम प्रश्न शुनेंट नो हदिटा जेहतरा इतोम पढ़े अर्थ जेनेस मन रेखे आलोचना चलतेमिक आलोचना चलते से आलोचनारश्न करसंगे चले जासंगे चले देखते भलो सुन आलोचनार श्रीबृदि घटे যদি আমরা আলোচনাটা আগে শেষ করি একই ধারাবাহিকতায় একই বিষয়ের মধ্যে থেকে আলোচনাটা শেষ করি তারপরে প্রশ্নোত্তর এক একজন এক এক বিষয়ে করবেন মানে প্রশ্ন করবেন আর রাসুল্লাহাম সেটা উত্তর দেবেন সংক্ষিপ্ত উত্তর আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিস ও রাসুল সাল্লাহ সাল্লাম প্রশ্নোত্তর তো সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন তো সুতরাং এখানে রাসুল সাল্লাহ সাল্লামের আদবটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে কারো হয়তো কৃষ্টি কালচার অথবা অভ্যাসের কারণে তারা হয়তো সবকিছু ভালো করে বুঝতে বা অনুধাবন করতে পারেন না কিন্তু না পারলেও তিনি যদি প্রশ্ন করেন বা কোনো আচরণ করেন সেটা আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আমাদের নিজেদেরকে এমন কোন কথা বলা যাবে না বা আচরণ করা যাবে না যাতে সেটা আরেকটা বিশ্রী ব্যাপার হয় রাসুল সাল্লা সাল্লাম কোন মন্তব্যই করেননি ওই ব্যক্তিকে বলেননি যে তুমি এই মুহূর্তে প্রশ্ন করছো এটা করা উচিত হয়নি তুমি পরে প্রশ্ন করো তিনি প্রশ্ন করে ফেলেছেন ব্যাস তিনি এমনভাবে তার আলোচনা চালিয়ে যেতে থাকলেন মনে হয় জন্য তিনি শুনে নি যে কারণে আমরা পরবর্তীতে শ্রোতা সাহাবিদের মধ্যে দেখি যে বিভিন্ন রকম মন্তব্য কি বলেছেন তিনি তো শুনেছেন কিন্তু তিনি মনে হয় পছন্দ করেননি ফলে তিনি কোন কমেন্ট করেননি বা তার উত্তর দেননি आलोचना प्रश्न उत्तर ना पेहू ज्ञान सम्भद्वारा समृद्ध हो কিন্তু যখন রসুল বললেন করি কোথায় তখন তো এবার তার পালা এবং তার উত্তর খুঁজছেন ফলে তিনি বললেন তিনি খুশি হলেন বুঝাই যায় তখন তিনি উত্তরটা দিলেন রাসুলসল্লা সাল্লাম উত্তরটা দিলেন তিনি বললেন যখন আমাদের দাড়ি নষ্ট হবে আমাদের দাঁড়িয়ে খেয়ালত করা হবে তখনই তোমরা বুঝবে যে এটা কেয়ামতের সময় এবং কেয়ামতের সময় ঘনিয়ে গেছে তাহলে এখানে আরেকটা বিষয় আমরা বুঝলাম যে রাসুলসাল্লামকে যখন প্রশ্ন করে হল মাতাস এবং আলোচনা শেষে যখন উত্তর দিতে চাইলেন তিনি কিন্তু বললেন না যে অমুক সময় হবে তিনি সেটা সময় দিয়ে নির্ধারণ করেননি তিনি সেটা মানে অন্যভাবে বলেননি তিনি ইসলামিক যে কনসেপ্টটা কেয়ামতের ব্যাপারে शेष जे आया ए, बोला क्या ज्ञान आल्ला जाहक हादिसो ইতোমধ্যে অন্য এক পর্বে আলোচনা করেছি কেয়ামতের কোন সময় উল্লেখ না করে কেয়ামতের আলামতগুলো আমরা কেয়ামতের আলামত হাদিসের মধ্যে ব্যাপকভাবে পাই ছোট ছোট আলামত এবং বড় দশটা আলামতের কথাও বিভিন্ন হাদিসে এসেছে তো সে আলামতগুলো রাসুল্লাহ উল্লেখ করেছেন অর্থাৎ কেয়ামতকে চিহ্নিত করতে হবে আলামত দিয়ে ছোট ছোট আলামত দিয়ে যখন আমরা বুঝতে পারবো যে কেমত ঘনিয়েছে তখন বড় আলামতগুলো প্রকাশ পেলে বুঝতে হবে ক্যামত একদম অত্যাশান এবং এসেই গেছে তো যাই হোক এখনও পর্যন্ত ক্যামতের কোন বড় আলামত আসেনি ছোট ছোট আলামতের মধ্যেই আছে এবং যে আলামতটা এখানে রাসুল সাল্লাহাম তুলে ধরেছেন এটা ছোট আলামতের মধ্যে একটা গণ্য যে আমাদের দ্বারে হতে থাকবে তখন আমাদের করণীয় হচ্ছে আমরা নিজেদের দায়িত্বগুলো পালন করবো আর বুঝবো যে ক্যামত কাছাকাছি কেমতার সময় এসে গেছে আজকের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আমানার অবস্থানটা কোথায় প্রিয় দর্শক মুসলিম সমাজে খুবই নরবরে অবস্থানে রয়েছে আমলার অনেক ব্যক্তি তাদের আমার রক্ষা করছেন না এটা কেমন একটা আলামত এবং আলামত বলে এটা আবার বোঝার অবকাশ নেই যেহেতু এটা কেমন আলামত অতএব আমাদের লোকজন তো আমানার দারি খ্যামত করবেই তাতে কিছু যায় আসে না যায় আসে কেয়ামতের আলামতের মধ্যে যেমন জেনা ব্যবচার বেড়ে যাবে মিথ্যা কথা বেড়ে যাবে এবং এরা গাদিসি জিব্রিডের মধ্যে যে আলামতগুলো আছে আমরা দেখেছি কোনটাই কিন্তু সুন্দর নয় এগুলো নিন্দিত বিষয় অতএব কেয়ামতের আলামতের जो नींदित विषयगुल्पर्तर्क विशेषकरधि हिसाब से देखा देखनेक आशा करत का हक और दूरे हमको इम्पर्टेंट नये इम्पर्टेंट हम भयंकर विषयगुल सतर्क रखा दल आज दाजार करजीस क्या नाना टाइप फेतनागुलहित करत्यान किसना क्या करते क्या बेपारे सतर्क थास्त खराब गुणावल বর্জন করে নিজেদেরকে ইমানের মধ্যে ধরে রাখার চেষ্টা করা আল্লাহ প্রিয় দশকের পরে যে পরিচ্ছেদটি আছে সেটি হলো বাবু মানোরাফা সাওতা আলম উচ্চস্বরে যিনি আলেম দেয়ার জন্য বা জ্ঞানের আলোচনা করেন তার প্রসঙ্গে বলা হয়েছে হাদিস থেকে সেটা আমরা বুঝব তাহলে যিনি তার সরকে উচ্চ করেন জ্ঞান বিতরণের জন্য বা আলোচনার সময় সে প্রসঙ্গে إمام بخريب غلشان حدثنا أبو بن عمان عارب بن فضل الفضل قال حدثنا أبو عوانة عن أبي بشر عن يوسف ابن ماهك عن عبد الله بن عمر قال تخلف عنا النبي صلى الله عليه وسلم في سفرة سافرناها فأدركنا وقد أرهقتنا الصلاة ونحن نتوضع فجعلنا نمسه على أرجلنا فنادى بعالى صوته ويل للعاقب من النار مرتين وثلاثا امام بخاري তার নিجاه সনেদে বলছেন عبد عمر رضي الله تعالى عنهما থেকে যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কোন সফর করেছিলাম সেই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পিছনে পড়ে تخلف মানে পিছনে পড়ে গেলেন فادرکنا কিন্তু তিনি এরপরে চলে আসলেন চলে এসে আমাদের সাথে মিলিত আমাদের সাথে আমরাও করে ফেলেছিলাম এবং আমরা তখন অজু করছিলাম ফজা জলিনা আমরা আমাদের পা কোনো মতে মাসেহ করার মতো ভিজিয়ে অর্থাৎ পানি ঢেলে নয় হাত ভিজিয়ে পাটাকে ভিজিয়ে নিচ্ছিলাম তাহলে বুঝা গেল যে পাটা খুব ভালো করে ধোয়া হচ্ছিল না এটা রাসুল স লক্ষ্য করলেন আমরা কোন মতে হাত দিয়ে পাকে ভিজিয়ে নিচ্ছিলাম তখন তিনি উচ্চস্বরে বললেন উচ্চস্বরে কি বললেন দুইবার বা তিন তিনি বললেন যে পায়ের গোড়ালিগুলোর জন্য জাহা নামের আজাব রয়েছে पायर गोड़ी गुलर जन् जहां नाम आजब रही बाह्य अर्थ क्यों बुजते जो रसुल्लम लक्ष्य कर लें मानस ठीक मत पा धौत करा बरक्नो जा रनिहित अर्थ हम पायर गोड़ी गल शुक्न थार नाम आजब रही पायर गोड़ी गल शुक्नोकार पैर गोड़ी गलत শুকনো অংশের জন্য শুকনো অংশ জাহান নামের জন্য শুকনো অংশের জন্য জাহান নামের আজাব রয়েছে তার মানে হচ্ছে জাহান্নাম মানুষের শরীরে কোন অংশ যদি জাহান নামে যায় আসলে তার পুরোটাই জাহান নামে যাবে এমন নয় যে সে কিছু অংশ জাহনাথে কিছু অংশ জাহান নাম এমন কোন কনসেপ্ট ইসলামে আমাদেরকে দেয়নি তার মানে হচ্ছে যারা অজ করার সময় পায়ের গোড়ালিটা ভেজাবে না এবং শুকনো রাখবে যেহেতু তাদের তহারাত হবে না ফলে তাদের সালাতো হবে না এজ ইফ যে তারা সলাতো আদায় করল না অজু করল না ফলে তারা অনেকটা বেনামাজিদের মতোই তারা একই পরিণতি ভোগ করবে তারা জাহান নামে যাবে সেটি বলার উদ্দেশ্য যে কোন ব্যক্তি তার কোনো কাজে ভুলের কারণে যদি তার শরীরের কোন অংশ জাহান্নামে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এর মানে হচ্ছে সে পুরো দেহ নিয়ে জাহান নামে যাবে তাহলে এই হাদিসটির মধ্যে আমাদের শিক্ষণীয় কিন্তু অনেকগুলো বিষয় আছে এর মধ্যে একটি বিষয় যেটা আমরা প্রকাশ্য ভাষ্য থেকে বুঝলাম যে অজুর ক্ষেত্রে কোনো ধরনের কমতি করা যাবে না অজুর অঙ্গগুলোতে ভালোমতো পানি পৌঁছিয়ে ভিজিয়ে সেটা নিশ্চিত করতে হবে যে তহরা অর্জিত হয়েছে তহরা কমপ্লিটলি সম্পন্ন হয়েছে আর দ্বিতীয় যেটা হচ্ছে শিক্ষণীয় দিক সেটা হচ্ছে রাসুলসাল্লা সাল্লামের জ্ঞান দানের পদ্ধতিটা তিনি যখন দেখলেন যে ছড়িয়ে ছিটিয়ে সাহবাইকাম রেদ বিভিন্ন ব্যক্তিরা তাড়াহুড়ো করে অজু করছে কারণ তারা সালাতে বিলম্ব করে ফেলেছে অলরেডি সফরের কারণে ফলে তিনি তাদেরকে জ্ঞান দান করলেন যাতে সবাই শুনে অ্যাট এ টাইম এবং যেহেতু তারা প্রত্যেকে অজুরত অবস্থায় তাদের অজুটা যেন সঠিক মতে হয় তিনি বললেন ওয়াই আকা বেমিন এবং একবার নয় তিনি দুবার অথবা তিনবার তিনি বললেন শিক্ষার একটা পদ্ধতি নিশ্চিত করা যে তথ্যটা সবার কাছে এবং একবার পৌঁছিয়ে যথেষ্ট তিনি মনে করেননি তিনি দুইবার অথবা তিনবার বলেছেন উচ্চস্বরে বলা তো উচ্চস্বরে বলার দ্বারা বোঝা যাচ্ছে যে সেখানে এই টেকনিকটাই ছিল করণীয় উচ্চস্বরে বলার মাধ্যমে সবার কাছে পৌঁছবে আজকের প্রেক্ষাপটে শেরিয়াতের জ্ঞান দিনের জ্ঞানটা যদি সবার কাছে পৌঁছানোর জন্য অন্য কোনো টেকনিক টেকনিক্যাল সাপোর্ট আমাদের থাকে তাহলে সেটা আমরা পৌঁছাতে পারি যেমন মিডিয়ার মাধ্যমে যেমন নেটের মাধ্যমে যেমন বিভিন্ন মাধ্যমে এই হাদিসটা যদিও একটা সফরের বর্ণনা যদিও অজুসলাতের ব্যাপারে বর্ণনা কিন্তু এর মধ্যে শিক্ষার একটা মেথড একটা পলিসি কিন্তু এখানে আছে প্রিয়দর্শক এই বিষয়গুলো আমরা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমরা আশা করি উপকৃত হব सालाद विम्ले पढ़ा उचित नय से प्रकाश्य भार द्वारा बोझा गया साल विरा तक इत्यादि शिक्षा सकल हादी शिक्षा ग्रहण कर सरसि भाष्य शिक्षा पाई ग्रहण करी ए पलिसी बर करते ग्रहण करीवे पलिसी हिसाब से ग्रहण कर এবং বিশেষ করে কিতাবল আলম যেটা আজকে আমরা শুরু করেছি আমরা জ্ঞানমুখী হই জ্ঞান দ্বারা আলোকিত হই আল্লা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমাদেরকে সমৃদ্ধ করেন জ্ঞান দ্বারা আলোকিত করেন আমাদেরকে আমাদের দেশ জাতি দশ সারা বিশ্বকে সে কামনা রেখে আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি হাজা ও সাল্লাম আলাহ নবীনা মোহাম্মদ ও আল্লাহ আলিহি ও আসহাবি হাজমাইন সুবহানকা সাদু আল্লাহ ইন আস্ত ফিরুক